পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الملك الحق المبين عضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على النبي الأمين حبيبنا محمد بن عبد الله عليه أفزل السلام وأسكى التسليم وآله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين لما بعد شب يدر شك سيدا যে প্রান্তে যে দেশে বসে পৃষ্ঠিবি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আসম নিজেই সাগল ছড়েছেন কাজ ছুটো নয় তার প্রতিষ্ঠার জন্যে সকল কাজী মর্যাদার সম্মানের কাজের ভিত্তিতে সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠিত হয় না এটা হল প্রথম বিষয় দুই নম্বর সকল নবী সাগল ছড়িয়েছেন তা হল নিজেদের আহার্য নিজেদের খাদ্য নিজেরা উপার্জন করেছে। অন্য কারো দেওয়া খাওয়ার অন্য কারো দেওয়া শিরনিয়ার আর উপরে নবীদের জীবন তৈরি হয়নি পৃথিবীর কোনো নবী পৃথিবীর কোনো রসুল অন্য কারো সম্পদ দিয়ে ধনী হন নাই আকাঙ্ক্ষা করেন নাই কিন্তু আজকে আমরা যারা মুসলিম আর ইসলামের চর্চা করতে চাই মানুষের কাছে পৌঁছাতে অন্যের সম্পদ দিয়ে নিজের পেট ভরতে চাই নওয়ালী খেতে চাই দান করতে চাই না যে চায় আর নিচের হাতের চেয়ে এই পৃথিবীর কুদু নাতফলা ছিল না নিচের হাত ছিল না উপরের হাত ছিল না দেখুন আল্লাহ সব তুলে ধরেছেন সেইদিন আমুসা আলিহাম এবং সোয়াইব আলি ইসালামের ঘটনা মুসা আলি ইসাল্লাম ফেরাউনের রাজ দরবারে লালিত পালিত হলেন রাজপুত্রের মতো বেড়ে উঠলেন কিন্তু সময়ের দাবিতে আবলাসন আওতলের ইচ্ছায় আর বনী ইসরায়েলকে মুক্ত করে নবৌতের দায়িত্ব পালনের সুযোগ তৈরির জন্যে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন ঘটনা ছিল এই যে একজন কিপ্তি বনি ইসরাইলের একজনকে অত্যাচার করেছিল তিনি তাকে বন ইসরায়েলের লুকটাকে সাহায্য করতে গিয়ে কৃপ্তিকে থামাতে গিয়ে থাপ্পড় দিলেন সে মরে গেল ফেরাউনের বংশীয় ওই লুক মরে গেল মুসার ইসামের এক থাপরে এই কথাটা প্রচার হয়ে গেলে ফেরাউন তাকে বললো আমার আমার লুক মারবা যাও বেরিয়ে গেলেন মুসাআরি চলে গেলেন মাদায় গিয়ে দেখলেন লুকজন তাদের গৃহপালিত উঠ ছাগলকে পানি খাওয়াচ্ছে দূরে দাঁড়িয়ে রয়েছে দুইটি মেয়ে সবার শেষে তারা পান করাবে এই জন্য। কিন্তু মুসা আলিহালাম ওই দুই মেয়ে যেহেতু নবী এবং রসুল মজলুমের পক্ষে সাহায্য করার চেতনা নিয়েই এই পৃথিবীতে তাদের জন্ম সাহায্যের জন্যই তারা নিবে দিত তাই ওই দুই নারীকে সহযোগিতা করলেন নিজে একা বালতি উঠাইয়া তাদের গৃহপালিত পশুদেরকে পানি পান করিয়ে দিলেন ওই দুই মেয়ে পানি পান করায় ফিরতে দেরি হয় কিন্তু ওই দিন দ্রুত সন্ধ্যার আগে বাড়ি ফিরে গেল তাদের বাবা ছিলেন বৃদ্ধ বাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আজকে এতো তাড়াতাড়ি আসলা তুই মেয়ে বললেন বাবা একজন সুতাম দেহের যুবক আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে বাবা বললেন যাও নিয়ে আসো তাকে তাড়াতাড়ি মুসা আলী গুসলাম গেলেন কোরআন থেকে ইতিহাসটা পরে দেখুন বন্ধু এই পৃথিবীতে কোনো নবী বালাস অথবা মাগনা অথবা অথবা কেবল শিরডি আর তুফার উপরে বড় হন নাই মোহাম্মদুল সাল্ল তাল আলী গুসাল্লাম তাই না যে কষ্ট করেছেন সম্পদ অর্জন করেছেন হ্যাঁ চাচা অভিভাবক হিসেবে তাকে খাইয়েছেন ভোটি কিন্তু মোহাম্মদ সাল্লাম ছাগল পেলেছেন পৃথিবীর সকল নবী নিজের আহার্যের জন্যে সাগল, বকরি বা ভেড়া বা দুম্বা লালন পালন করেছেন চড়িয়েছেন তিন নাম্বার কারণ পৃথিবীর সকল নবী কেন সাগল, বকরি অথবা মেষ ছড়িয়েছেন কারণ কি এর কারণ ধৈর্যের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া কারণ হল একটু মিলিয়ে দেখবেন বন্ধুগণ হয়তো মেশ অথবা বকরি অথবা ছাগল রোদ্রে পুড়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আপনি তাকে আনতে চাইবেন তাকে সাহায্য করতে চাইবেন সে সামনের দুটি পাকে একটা অ্যাটাক করে দিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যাবে কল্লা ছিঁড়বে তবুও সামনে আসবে না এটা বকরি মেষ আর ছাগলের অপাশ ওর উপকার করতে চাইবেন আটে বলেন আসো সামনের দিকে আসতে চাইবে না সামনের দুটি পাকে সামনে অ্যাটাক করে দাঁড়িয়ে যাবে কল্লা ছিঁড়বে তবু ও সামনে আগাবে না তো যে প্রাণীর উপকার আপনি করতে গেলে সে বুঝে না এর নাম বক্রি বা ছাগল রব্বুল আলমিন সকল নবীকে প্রথম বক্রির লালন পালন করালেন কারণ যাদের উপকার করতে চাইবে তারা বুঝবে না কিন্তু তার মানে তখন পিটনি দিয়ে কল্লা ছিড়ে ঠেং উঠাইয়া নিয়ে আসবে না বড় ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে প্রত্যেক নবী এবং রসুল কে রব্বুল আলমীর মানব আর দানবের তথা মানুষদের হেদায়াতের কথা ছড়াতে গিয়ে তাদের অবুজ অথবা নিজের উপকার বুঝতে না পারার ব্যর্থতাকে ধৈর্যের সাথে মোকাবেলার শিক্ষা দেওয়ার জন্যেই প্রত্যেক নবী এবং রসুলকে বকরি ছাগল অথবা মেষ লালন পালন করিয়াছেন আসলেই মানুষকে এমন তুচ্ছ তাচ্ছিল্য অবস্থান থেকে উতরে আশরাফুল মার জন্য এসেছেন আর তাদের সর্দার তাদের সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম এসেছেন বলে্বুলাল তাকে ছাগল পালিয়েছে সকল নবীরা ছাগল বকরি বা মেষ লালন পালন করেছেন বুধগণ এই পৃথিবীতে যে কোনো আদর্শ যে কোনো সভ্যতা বিনির্মাণের জন্য মানুষের কল্যাণের জন্য ধৈর্য আর সহিষ্ণুতার প্রয়োজন যাদের ধৈর্য আর সহিষ্ণতা নেই তারা পারে না কিচ্ছু করতে ধৈর্য আর সহিষ্ণুতার পরীক্ষায় চরম উত্তীর্ণতা এবং সকলের জন্য সফলতা নিশ্চিত করার জন্যেই রব্বুল আলামিন তার হাবিবের জীবনের একটি উল্লেখযোগ্য অংশে মেষ বকরি বা ছাগল পালার ব্যবস্থা করেছিলেন আর বন্ধুগণ যারা কেবল দুনিয়াকে চায় আব্বুল আলমিন তাদের যারা কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া চায় আব্বুল আলী বলেছেন তাদের জন্য পরকালে কিছুই নাই সুতরাং বন্ধু কেবল দুনিয়াকে চাওয়া যাবে না পরকাল ভুলে আবার কেবল পরকাল দুনিয়া বাদ দিয়ে তাও হবে না বরং একই সমান্তরাল সরল রেখায় সরল রেখায় বলেছেন আমাদের রব দুনিয়া ও দাও হাসানা পরকালে ও দাও হাসানা দুনিয়ার জন্য যে হাসানা শব্দ পরকালের জন্য একই হাসানা শব্দ রব্বুল আলমী নিজেই বলেছেন দুনিয়া তুমি তোমার দুনিয়ার অংশটা ভুলে যেও না বন্ধু দুনিয়া আর দুনিয়ার হাসানা অংশ মানে কি মানুষ সহায় ধন্দৌল তর্জন করবে আল্লাহ সাহাও তা অনুমোদন করেন তবে তা হতে হবে বৈধ প্রক্রিয়ায় তা হতে হবে হালাল তাহলে শুনুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম তিনি কি দরিদ্র ছিলেন না আমি আপনাকে পেয়েছিলাম আইনানুক অভিভাবকহীন ভাবে অসহায় ছিলেন আপনি কিন্তু আমি নিজে আপনাকে ধনী বানিয়ে দিয়েছে ভাগ রব্বুল আলমী তার হাবিবকে ধনী বানিয়ে দিয়েছেন আসল সাল্লী সম্পদের মালিক ছিলেন কিন্তু কিভাবে সম্পদ অর্জন করেছেন তিনি শুনুন মোহাম্মদ সাল্লাহ তার জীবনে সম্পদ অর্জনের জন্যে হ্যাঁ একটি কাজ প্রথম করেছেন তাহলে বকরি ছাগল অথবা মেষ ছড়িয়েছেন বটে বুখারির হাদিস তিনি নিজেই বলেছেন মক্কার অধিবাসীদের মেষ আমি ছড়িয়েছি কারারাতের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে তিনি সম্পদ অর্জন করতে চেষ্টা করেছেন কিন্তু সবচেয়ে বেশি সম্পদ অর্জন করেছেন মোহাম্মদ কিভাবে একটি কাজ তা হল ব্যবসা বা বাণিজ্য কর আঙাল কেরিমে সুভান তার নিজে আমাদেরকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন এমনকি তার সাথে ব্যবসা করতেও বলেছেন সুভান আল্লাহ তাই ব্যবসা আমরা বলি বাংলায় ব্যবসা অথবা বাণিজ্য আরবিতে বলে তিজারা বিশ্বনবী মোহাম্মদ রসুল ব্যবসা করেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী ব্যবসা করেছেন সম্পদ অর্জন করেছেন অভাবী অসহায় দরিদ্র মানুষের জন্য তারা নিবেদিত হয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তালি আসলাম তাই আমাদের সবাইকে অভাব মুক্ত সচ্ছল জীবনের জন্য দোয়া করতে বলেছেন কাছে। দারিদ্রমুক্ত সচ্ছল জীবনে ধন্য হওয়ার জন্যে ব্যবসা অতি গুরুত্বপূর্ণ অতি মর্যাদাময় বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ তাল তার জীবনে ব্যবসা করেছেন ২৫ বছর বয়সে মোহাম্মদুল সাল্ল তাল আলী হুসাল্লাম বাণিজ্যের জন্যে আন্তরাষ্ট্রীয় ভ্রমণ করেছেন যদিও মাত্র ১২ বছর বয়সে চাচার সাথে বাণিজ্যের সফরে সিরিয়া গিয়েছিলেন ঠিক দ্বিতীয়বার वणिज्यर सरिया करें मोहम्मद सल्लह आली वल्लम तरह पचिश बचर बर जे वाणिज्य रसुल्लामर जीवन सम्पद अर्जुन अन्न्यम श्रेष्ठभित हार्बुल फुज्जारे पड़े हिलफुल फजुल घटन सह जनसेबाय मानुष सेवाय सत्यवादित अमानित महम्मद सल्लाह आली वसल्लम गुणावलि सर्वत छ छड़े पड़ल अंधकार जुगे पापिष्ट मानुषे সত্যবাদিতার গুণ আমানত আদিতার গুণ বন্ধুগণ আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব তবে একটি ছোট্ট বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আকিদের মধ্যে ঢুকেছে এটা একটি ইসলামী পথ প্রদর্শন তিনি বললেন সবের রীতি নীতি আমার দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বির অল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বন্ধুক ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আলিহি আলি ওয়াসাল্লামের সত্যবাদিতার গুণ আমান গুণ অন্ধকার যুগে আয়ামাল জাহিলিয়াতে আরবের সর্বত্র ছড়িয়ে পড়েছিল আরবের অন্ধকার যুগে কিছু কিছু মানুষ ছিলেন যারা পবিত্র এর মধ্যে একজন নারী যিনি তার পবিত্রতার জন্যে অন্ধকার যুগে ও তাহেরা বা পবিত্রা গুণে পবিত্রা লকবে ধন্য হয়েছিলেন তার আসল নাম ছিল খাদিজা তার বাবার নাম ছিল খোয়াইলিদ খাদিজা বিন্ত খোয়াইলিদ তিনি অন্ধকার যুগে ও পবিত্রা নামে ভূষিত ছিলেন তিনি ধনাঢ্য ছিলেন তিনি ব্যবসা পরিচালনা করতেন বাণিজ্য করতেন তিনি নিজে যেতেন না তিনি লোকজন বাঁচাই করে করে বিভিন্ন দেশে আর প্রদেশে কাফেলা পাঠাতেন আর নিজে কন্ট্রোল করে করে বুদ্ধিমত্তা আর বাণিজ্যিক গুণ ব্যবসা পরিচালনার গুণ দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে ধনী হয়েছিলেন যদিও তার বিবাহ হয়েছিল এবং প্রথম বিবাহে তার গর্বে দুই কন্যা এক পুত্র ছিল বলে ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত কিন্তু মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সত্যবাদিতা এবং সততার গুণ যখন তার কাছে পৌঁছাল তখন তিনি ছিলেন বিধবা তবে সম্পদের অধিকার নেই বয়সে চল্লিশ ছয়ে ছয় এমন অপরদিকে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বয়স পঁচিশ কিন্তু তার সত্যবাদিতা তার আমান উদ্দারিতা যখন খাদিজুল কুবর আলতি আল্লাহ শুনলেন তিনি অভিপ্রায় ব্যক্ত করলেন তার বাণিজ্য পরিচালনার জন্য মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে কাছে পেতে হ্যাঁ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালেন খাদিজুল কুবর আলতি আল্লাহ তালানহা অর্থাৎ সেই সময়ের খাদিজা পরবর্তীতে আমাদের মা তিনি প্রস্তাব পাঠালেন মুহাম্মদ। আব্দুল্লাহ আলী আফজলুসাল আসকিমের কাছে তার বাণিজ্য পরিচালনার জন্য তবে হ্যাঁ কুবরা এবং মোহাম্মদ সাল্লী ওসল্ল দুজনের মাঝে ওই সময়ে বাণিজ্য পরিচালনার জন্য ব্যবসা পরিচালনার জন্য যে আনুষ্ঠানিক চুক্তি অথবা শর্ত হয়েছিল আধুনিক অর্থনীতির ভাষায় ইসলামী অর্থনীতির ভাষায় তাকে বলা হয় মোদারাবা মোদারাবা বাণিজ্য অর্থাৎ একজনের সম্পদ আরেকজনের শ্রম সম্পদের যেমন সম্মান যেমন দাম মূল্য ঠিক এমনি শ্রমেরও ঠিক এমন দাম এমন মূল্য একজনের সম্পদ দিয়ে আরেকজন শ্রম দিয়ে বাণিজ্য করবে লাভ বা মুনাফা ভাগাভাগি করে নেবে মোহাম্মদ সাল তাল আলী গুসাল্লামের সাথে মুদারাবা চুক্তির বাস্তবতায় ফাজুল কুবরা রাধি আল্লাহ আনহা তার পক্ষ থেকে প্রেরিত প্রস্তাব মোহাম্মদ বিন আবদুল্লাহ আলি হমজুল্লা সাল্লাম কবুল করলেন হাঁ চাচার সাথে পরামর্শ করলেন তার আপন সাথে পরামর্শ করলেন তারপর হাদিজাতুল কুবরার বাণিজ্য পরিচালনার জন্যে তার কৃতদাস মাইসারাহ খাদিজার কৃতদাসের নাম ছিল মাইসারাহ তাকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদ সাল্লাসলাম তার ২৫ বছর বয়সে সিরাতের গবেষকদের তত্ত্বে ষোলোই জিল হজ সিরিয়ার উদ্দেশ্যে রা করলেন বাণিজ্যিক কাফেলায় নেতৃত্ব দিয়ে তার তত্ত্বাবধানিম এই বাণিজ্য কাফেলা নিয়ে যথারীতি পথ অতিক্রম করে যাচ্ছেন মাইসারাহ কাছে থেকে অবলোকন করছে বিশ্ব নবীকে হা যিনি তখন নবী হননি বটে কিন্তু যুবক মোহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজালুল্লাহ যতই তার কাছে যতই তার আপন হচ্ছে দিন যত ঘনাছে তত অভিভূত হচ্ছে তার আচরণ এবহার শিষ্টাচারিত সত্যবাদিতা আবার উদ্ধারিতা বিশ্ব এক এক করে তাকে নতুন এক দিগন্তে নিয়ে যাচ্ছে সিরিয়ায় পৌঁছার আগে ঠিক কোন জায়গায় সিরাতের গবেষকগণ তার ঠিক করে যদিও উপাত্ত সহ বলেনি তবে সিরিয়া পৌঁছার আগে রাস্তায় তাবু ফেলে যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন ঠিকই সময়ে এক খ্রিস্টান পাদ্রী মোহাম্মদ বিন আবদুল্লাকে চেনে ফেলে। সিরাতের গ্রন্থপণে তারা গবেষণা করে প্রমাণ করেছেন তার নাম ছিল নাস্তরা পাদ্রি অর্থাৎ খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত কারণ সে তাওরাতের বিবরণ ইনজিল মহম্মদ সাল্লামের নাম উল্লেখ সহ জন্ম শরীরের গঠন এই সবগুলো নিয়ে পড়ালেখা করে জেনেছিল আর তাই নসরুরা যখন মোহাম্মদ বিন আবদুল্লাকে আলি আফজুল্লাহ সিমকে দেখল তার শরীরের গঠন জানতে চাইল মাইসারার কাছে তিনি কে মাইসারা বললেন আরবের কোরাইশ বংশের আব্দুল মুতালিবের নাতি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র যুবক মোহাম্মদ বিন আবদুল্লাহ আলিয়া আফজুল্লা সাল্লাহকে তসলিম সে আরো কনফার্ম হল মাইসারাকে সে বলল এই যুবক সাধারণ কোনো যুবক নয় অপেক্ষা করো তিনি জগৎসমূহের জন্য রহমত হিসেবে আরো সে পক্ষ থেকে প্রেরিত হচ্ছেন সুতরাং তার সাথে সাবধানে আচরণ করো মাইসারা আরো নতুন দিগন্তে বিষয়ে হতবাক হতে অনেক সিরাতের গবেষক বলেন এসেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজল্লা হওয়ার আগে যেদিকে যেতেন গাছপালা আর পাথর তাকে সেজদা করত ঠিক প্রথমবার সিরিয়া ভ্রমণের সময় যেভাবে চিনেছিল ঠিক এইভাবেই অনেকেই বলেছেন হ্যাঁ নাস্তুরা চিনেছিল আরেকটি কারণে যে মোহরে নবৌত দেখে মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লামের পবিত্রতম দুই কাদের মাছ কানে মোহরেনবউ সেব ফলের মতো মোহরে নবুত ছিল দেখে সে চিনেছিল নাস্তুরা কর্তিক মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ ভবিষ্যৎবাণী মাইসারাকে সতর্ক করে দিল সে সত্যিই অনুগত বুদ্ধের মতো আব্দুল্লাহ বিবরণ দিয়েছেন অবিশ্বাস্য রকম মানুষের ঢল নামলো অতি অল্প দিনে আমাদের সকল পণ্য শেষ হয়ে গেল এবং অনেক লাভ হলো প্রায় দ্বিগুণ লাভ হলো ফেরার সময় হলো সিরিয়া থেকে টি আবার কিছু পণ্য কিনে আমরা রওয়ানা দিলাম আর হা দ্বিগুণ লাভ সিরিয়ায় আবার সিরিয়া থেকে কিনা পণ্য নিয়ে আবার মক্কার দিকে রয়ানা পৌঁছে গেলাম মক্কাতুল মকার মক্কায় পৌঁছে সিরিয়া থেকে নিয়ে আসা পণ্য আবার যখন বিক্রি করা হল আবার দ্বিগুণ লাভ হল আর এই লাভের এই মুনাফা পাওয়ার অন্যতম বড় বিষয় ছিল মোহাম্মদের সত্যবাদিতা আমান্তারিতা ব্যবসা পরিচালনায় তার নৈতিক এবং মানবিক গুণাবলী বন্ধুগণ প্রসঙ্গ তো বলতে হয় ব্যবসা করতে গেলে ব্যবসার আয় এবং ব্যয় পায় পাই লিখে রাখতে হবে হিসাব টিকটিক থাকতে হবে দুই নাম্বার ওজনে কম বেশি করা যাবে না তিন নাম্বার ভেজাল করা যাবে না অথচ দুর্ভাগ্য আজকে এই সবগুলোতেই আমাদের ব্যর্থতা এই পৃথিবীর সকল নবীগণ ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন মোহাম্মদ করেছেনিয়ায় আন্তরাস বাণিজ্যে পাঠিয়ে অবিশ্বাস্য রকম লাভ পেলেন এই লাভের চুক্তিবদ্ধ বাস্তব অর্থ তিনি নিজে মাউস দিলেন শুধু তাই না বন্ধু খাজিদুল কুবরা খাদিজা বিন্তু পরবর্তীতে তিনি মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের বাণিজ্য পরিচালনার গুণে বিমোহিত হলেন পাশাপাশি তার কীতদাসের মুখে তার অমীয় চরিত্র সত্যবাদী তার বাস্তবতা আমানতদ্বারি তার অপূর্ব সত্তা শুনে শুনে বিমোহিত হলেন বাণিজ্য পরিচালনার শর্ত অনুযায়ী মুদার আবার চুক্তি অনুযায়ী সম্পত্ত দিলেনই এমনকি নিজেকেও তার কাছে সমর্পণ করে দিলেন সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে আসার মাত্র দুই মাসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ তৎকালীন যুবক মোহাম্মদের সাথে অন্ধকার যুগের তাহেরা পবিত্রা ধনাড্য রি হাদিজুল কবর বিবাহ সম্পাদিত হয় বন্ধুক আসুন না বিশ্বনবীর পবিত্র জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সুফা তাহলে আমাদের সকল কেতু নামিনামালিকুমাত I love you. कयक फोटा पानी एकजुन त्रृष्णा मेटाते परे